সাহল রাজিয়ালাহালাহ হতে বর্ণিত তিনি বলেন আমাদের মধ্যে বসবাসকারিনী জনৈকা মহিলা একটি ছোট নহরের পাশের খেতে বিটের চাষ করতেন ঝুমার দিনে সে বিটের মূল তুলে এনে রান্নার জন্য ডেগে চড়াতেন এবং এর উপর একমুঠো জবের আটা দিয়ে রান্না করতেন তখন এই বিট মূলই এর গোষ্ঠত অর্থাৎ গোষ্ঠের বিকল্প হয়ে যেত আমরা জুমার সালাত হতে ফিরে এসে তাকে সালাম দিতাম তিনি তখন খাদ্য আমাদের সামনে রাখতেন এবং আমরা তা খেতাম আমরা সে খাদ্যের আশায় জুমুয়ার দিন উদ্গ্রীপ থাকতাম